আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বকাতমদুলিল্লাহ ওসলা রাসু আবাদ পৃথটিভির সুপ্রিয় দর্শক মন্ডলী পৃথিবীর যে কোনায় বসে যে প্রান্তে বসে আপনারা আমাদের এই প্রোগ্রাম দর্শন করছেন তাদের সকলকে জানায় আমার প্রীতি ও শুভেচ্ছা আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি নতুন একটি বিষয় নিয়ে যে বিষয়টি হল স্বর্গ ও নরব অর্থাৎ জান্নাত ও জাহান্নাম জান্নাত ও জাহান্নাম এ দুটিকে আল্লাহ রাবুল আলমিন তৈরি করেছেন সর্বশেষ ফল হিসাবে যারা এই পৃথিবীতে উত্তীর্ণ হতে পারবেন তাদের জন্য আল্লাহ সুবাহালা জান্নাত প্রস্তুত করে রেখেছেন আর যারা এই পৃথিবীতে আমল না করে আখরাতে উত্তীর্ণ হতে পারবেন না তাদের জন্য রয়েছে এই জাহান্নাম জান্নাত শব্দের অর্থ হল উদ্যান জান্নাতের শব্দ কোরআনে দুই অর্থে ব্যবহৃত হয়েছে সুরায় আল কালামী আল্লাহবাহন তালা বলেছেন ইন্না বালাউনা হুমকামা বালাউনা ইদ আকসাম ফতফ আলাইহ ইফি কাহু হাতকা সালিম এখানে আল্লাহ আল্লাহরবুল আলমিন এক লোকের উদ্যান সম্পর্কে বলছেন তিনি ছিলেন অত্যন্ত সৎ ব্যক্তি তার উদ্যানে তার বাগানে যে ফলমূল হতো সেটি তিন ভাগ করত নিজের জন্য খরচ করত এবং ওই বাগানে যা খরচ হতো সে বিষয়ে খরচ করত এবং আল্লাহ। যে জাকাত আল্লাহর যে হক জাকাত সেটাকে সে বেদ করে দিত তাঁর মৃত্যুর পরে যখন তাঁর ছেলেরা ওয়ারেস হল তখন তারা জাকাত বন্ধ করে দিয়েছিল তা আল্লাহ রাবুল আলমিন তাদের সেই উদ্যানকে তিনি ভস্ম করে দিয়েছিলেন ফেরস্তার মারফত তিনি সেই উদ্যানকে উড়িয়ে দিয়েছিলেন এখানে সেই কথাই বলা হয়েছে আমি উদ্যান ওলাদেরকে কি করেছি আমি পরীক্ষা করেছি তারা এই পরীক্ষায় ফেল করেছিল এখানে আমরা বুঝতে পারলাম যে জান্নাত বলতে এখানে সাধারণ যে আমাদের দুনিয়ার যে উদ্যান যা বাগান তারই কথা বলা হয়েছে কিন্তু আমরা যে আলোচনা করছি আজ সেটা হলো জান্নাত বলতে আখেরাতি জান্নাত যে জান্নাত চিরস্থায়ী সেটা দুনিয়ার জান্নাত বা দুনিয়ার উদ্যান নয় তা আমরা দেখি যে আল্লাহ রাব্বুল্লা আলমিন এই জান্নাতের জন্য আমাদেরকে কি করতে বলেছেন আল্লাহ বলছেন ওসা ইতিম্ন সুরায় আল হাদিদ একুশ নম্বর আয়াতে আল্লাহতালা মানুষকে এই জান্নাত পাওয়ার জন্য এই জান্নাত অর্জন করার জন্য তিনি বললেন তোমরা প্রতিযোগিতা করো তোমরা কম্পিটিশান করো আল্লাহর মাগফেরাতির জন্য এবং জান্নাত হাসিল করার জন্য কেননা জান্নাত হচ্ছে অত্যন্ত সুন্দর স্থান জান্নাতের প্রশ্ত সম্পর্কে আল্লাহ এখানে বলছেন যার প্রশস্ততা আকাশ এবং এই পৃথিবী সমতুল্য আর এটা আল্লাহ রাবুল্লা আলমিন তৈরি করেছেন তাদের জন্য যারা আল্লাহ এবং তার রসুলের প্রতীক এমান এনেছে আর এটা আল্লাহর ফজল যাকে চান তাকেই দেন এটা আল্লাহর ফজল আল্লাহ হচ্ছেন বড়ো ফজলওয়ালা আমরা তাহলে দেখব আল্লাহ রাবুল্লাহ আলামিন আমাদেরকে জান্নাত অর্জন করতে বললেন আর আগেই আমরা শুনেছি যে যারা উত্তীর্ণ হতে পারবেন তারাই এই জান্নাতির অধিকারী হবেন আর যারা উত্তীর্ণ হতে পারবে না তারা জান্নাতির অধিকারী হবে না যেমন আমরা এই দুনিয়াতে আমাদের স্কুল জমানে আমরা দেখে থাকি পরীক্ষা হয় পরীক্ষা হওয়ার পরে দেখা যায় যারা উত্তীর্ণ হয় তাদেরকে সার্টিফিকেট দেওয়া হয় আর যারা উত্তীর্ণ হয় না তাদেরকে সার্টিফিকেট দেওয়া হয় না তাদেরকে পুরস্কৃত করা হয় না আবার যারা পাশ করে তাদের মধ্যে আবার শ্রেণী ভাগ রয়েছে কেউ ফার্স্ট ক্লাস কেউ সেকেন্ড ক্লাস আবার কেউ থার্ড ক্লাস ঠিক অনুরূপভাবে আমরা দেখব জান্নি কি সেরকম আছে আমরা আসলে কোরআন এবং হাদিসের পাতায় দেখতে পাচ্ছি হ্যাঁ যে জান্নাতির মধ্যে সেরকম স্তর আছে শ্রেণী ভাগ রয়েছে রসুল সাল্লাইসাল্লাম বলেছেন আবুহরার বর্ণিত হাদিস সেটা বুখারিতে বর্ণিত হয়েছে আল্লাহ বলছেন যে জান্নাতে একশোটা যে স্তর রয়েছে সর্বপ্রথম স্তরের অধিকারী হবে যারা শহীদ হয়েছে যারা আল্লাহর পথে সংগ্রাম করে শহীদ হয়েছে তাদের জন্য আর তারপরে যে সমস্ত স্তর রয়েছে অন্যান্য লোকদের জন্য তার জান্নাত সম্পর্কে আমরা বুঝতে পারলাম যে জান্নাতের স্তর রয়েছে জান্নাতটা কেমন এ সম্পর্কে তার কিছু কিছু অংশ কিয়দ অংশ আমরা হাদিসের পাতে আমরা পাচ্ছি জান্নাতের মধ্যে রয়েছে মাটি তবে সেটা কেমন মাটি জান্নাতের মাটি কি এই দুনিয়ার মতো মাটি না সেরকম নয় জান্নাতের মাটি সম্পর্কে রসুল সাল্লু আলহিম বলেছেন বুখারি এবং মুসলিমের বর্ণনা যে বর্ণনাটি আনাসবিন মালিক রাদিয়ালাহানু করছেন তিনি বলছেন যে ওয়া তুরা আবুহা আল মিস্ক জান্নাতের মাটি হচ্ছে মিরগু মতো মিরগু কেমন আমাদের কাছে প্রিয় এবং অত্যন্ত সুবাস তার সুগন্ধ রয়েছে মৃগলাভি দুর্লভ বললেই চলে কেন সেটা মৃগনাই বলতে হরিণের নাভিতে একটা ফুলের মতো কিছু বের হয় আর সেটা যখন পেকে আসে অত্যন্ত ব্যথা হয় ব্যথার তার হরিণ সে জঙ্গলে ছুটে বাড়ায় আর যখনই সেটা পড়ে যায় তখন সে সুস্থি লাভ করে আর সেটা কোথায় পড়ে से क्यों जा खूब कम मानूष से पाये अत्यंत दामी जिन तो बला्न मटी ओ मृघ नाभिर मत और देखा जा गाच आ कि जानना गाच रु से गाछ दुनिया गाछर मतो नए रसुल्लासल्लम जे जानना जे गाच रन्नति शाह वाइल्ला साहब इमाम तिरमीजे हादिशा वर्णना करा थे हदिस्टा इमाम अलबाणी सही बोले तसा को हम दाछ रही गाचर कांडा हे सोन सोनार गाचाते और देखी और कि रही है जानातर मध्य रे बजार जेमन बजारे घरे बेड़ा विभिन्नधरण जिसपत रे জান্নাত কি সেরকম জাননাতে বাজার আছে কিন্তু তার জিনিসপত্রের বর্ণনা আমরা পাইনি বলা হয়েছে ইন্নাফিল জান্নাতলা সুকান ইয়া তুন আহ কুল্লা জুমা আহ এ কথা বলা হয়েছে এটা আনাসবিন মালিকের বর্ণনা ইমাম মুসলিম এটা বর্ণনা করেছেন বলা হচ্ছে এদেশে যে জান্নাতে একটি বাজার রয়েছে যে বাজারটি প্রতি শুক্রবার লাগে বা প্রতি শুক্রবার সেটা অনুষ্ঠিত হয় আর বলা হয়েছে যখন জান্নাতিরা ওই বাজারে যায় তখন উত্তরে হাওয়া এসে তাদের মুখে লাগে আবার যখন তারা বাজার থেকে ফিরে আসে তখন তাদের স্ত্রীগণ তাদেরকে বলেন আপনারা বাজার যাওয়ার আগে আপনাদের যে মুখমণ্ডল যে সৌন্দর্য ছিল বাজার থেকে ফিরে আসার পর আরও সুন্দর আরও মসৃণ আরও ভালো দেখাচ্ছে তখন স্বামীগণ বলেন যে আমরা বাজার যাওয়ার পূর্বে তোমাদেরকে যেভাবে দেখে গেছিলাম বাজার থেকে ফেরার পরে তোমাদেরকে আরও সুন্দর দেখাচ্ছে কি আশ্চর্য আমরা এই দুনিয়ার বাজারে ঘুরি ধুলো মাটি আমাদের শরীরে পরে তাদের আমাদের কাপড় ময়লা হয়ে যায় শরীর আমাদের ময়লা যুক্ত হয়ে যায় কিন্তু জান্নাতের বাজার কেমন সেখানে উত্তরী হাওয়া তাদের মুখে লাগে কিন্তু সেই হাওয়া বা সেই ধুলো মাটি যাই বলুন না কেন তাদের মুখমণ্ডলকে আরও উজ্জ্বল করে দেয় কি পার্থক্য দুনিয়া এবং জাননাতে दुनिया धूलोाटर द्वारा कि हई मईला जाए और आखिर रातर जो जानना धूलोाटी बतास मयला मटी दूरभत है परिष्कारच्छन्नता एगुलो जाना वर्णना जान्न की दिए तैरी तरु कि जिन एखान पासी ताड़ा जान्न बल्डिंग रेन बल्डिंग दुनिया विल्डिंग मत एट वर्णना विस्तारित जानी ना कि जोटूकें आ বর্ণনার ভিত্তি আমরা আলোচনা করছি রসুল সাল্লাসাল্লামের হাদিস রয়েছে সেখানে আল্লাহ রসুল বলেছেন যে দাখালতুল জান্নাতা ফায়দা আনা বেকাসুল রেহাবিন আমি জান্নাতে প্রবেশ করলাম আর দেখলাম যে আমি যেন এক সোনার তৈরির বিল্ডিং রয়েছে। তাহলে আমরা বুঝতে পারলাম বিল্ডিং হলো সোনার এগুলো শরীদ মুসলিম শরীফের বর্ণনা মুসলিম শরীফের এই সেই হাদিসের ভিত্তিতে আমরা বুঝতে পারলাম যে জান্নাতের বিল্ডিংগুলো সোনার আর অন্য এক বর্ণনে পেলাম জান্নাতের গাছ সোনার এবার আমরা আসি জান্নাতে কি আরও কিছু জিনিস আছে চিত্ত বিনোদনের রয়েছে জান্নাতের মধ্যে রয়েছে প্রবাহিত নদী আনানিবনে মালিক আল্লাহ ওয়ানু কাল কাল আলসুল্লাহ সাল্লাতুল জন্নাথা ওয়ানা বেহারিন আমি জান্নাতি প্রবেশ করলাম আর হঠাৎ আমি দেখছি আমি যেন এক নদীর কিনারায় রয়েছি যে নদীর দুই কিনারা দুই কুল মতি মোরানো আর আমি হাতটা সেই নদীর পানিতে প্রবেশ করলাম আর মনে হলো তখন যে ফায়দা হওয়ার মিসকুল আলফার সেটা হলো কিসের মতো মিসকে আম্বারের মতো বা সেটা মৃঘ নবীর সুগন্ধির মতো তখন আমি জিবিরকে বললাম এটা কি তখন বললাম এটা হচ্ছে হাউদি কাল সাইজান্নাতের একটা নদী তাহলে বুঝতে পারলাম আমাদের এই দুনিয়ার নদী দুনিয়ার যে নদ নদী রয়েছে তার চাইতে আখড়াতের নদ নদীর কত পার্থক্য আমাদের নদ নদীতে কি ভেসে যায় অনেক আবর্জনা ময়লা নানারকম কিছু ভেসে যায় কিন্তু আখেয়াতে যে নদী তাতে রয়েছে কি সুন্দর পানি যে মানে এটার সুগন্ধ হচ্ছে মৃগু নাভিন্নাই এবার আমরা আসি না এই মূল জাননা জান্নাতের মধ্যে জান্নাতিরা কি পাবে তাদের মধ্যে কি অবদান রয়েছে এ সম্পর্কে আমরা একটু দর্শক মন্ডলীর কাছে বলতে চাই সর্বপ্রথম রয়েছে আলহরঈন আল্লাহ রাবুল আলমিন সেই জান্নাতির জন্য রেখেছেন সুন্দর রমনী মহিলা এত সুন্দরী তাদের জন্য বলা হয়েছে ইন অর্থাৎ তাদের বড় বড় চোখ আল্লাহ তালা সরা আকারের মধ্যে বলেছেন পালাহম ফিহা হা আজয়াজ উম মোতা ফিহা হম দুন এই জান্নটিদের জন্য জান্নাতে রয়েছে আজওয়াজ মোতা হারাত অর্থাৎ পবিত্র স্ত্রীগণ হরে ইন রয়েছে মোতা হারা এখানে এই জন্য বলা হয়েছে যে সেই রমণী आज दुनियाार युंदर रमनिर मध्य को पार्थक्य आश्चय पार्थक्य आ दुनिया मध्य जिसमें सुंदरी असुंदर जेको रमणी रे तारावाहिक भावे माशकाले एक ऋतु है ऋतुस्राव बु जाननाथ जरा रमणीय जहा जरा रेचे तर कुस्राव नहीं सर्व सम्मय पवित्र विशाल एक पार्थक्य रे छड़ा खबर भोग कर এটা হলো মানসিক ভোগ আর এমনি বাহ্যিক ভোগে যেটা পঞ্চ ইন্দ্রিয় যেটা বুঝতে পারে জনক মনে করে সেটা হচ্ছে ফল আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন মোহামেন মুতাকি যারা তারা জান্নাতে থাকবে আর তাদের জন্য রয়েছে সুব্যবস্থা ফলের আল্লাহ আদেশ করছেন কুলু তোমরা খাও এবং পান করো তোমাদের জন্য এটা তৈরি করা হয়েছে যা তোমরা দুনিয়ায় কর্ম করতে আমল করতে সেই জন্য জন্নাথে মোমেনদের জন্য মোত্তাকিমদের জন্য স্বর্গবাসীদের জন্য অনেক নিয়ামত আছে সে কথাই আমরা আবার পরে ফিরে আসছি তবে এখন আমাদের একটু বিরতি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরকাত আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আমি হাশিম মদানি আর আপনারা দেখছেন বাংলা মানবতার পথ প্রদর্শক আলফর আনুল করিম কি উসিরাত করেছে মানব জাতির জন্য ইসলামের মূল নির্দেশনগুলো কি কি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 पवित्र विशुद्ध जीवन जापन कर दिए निर्देशना बृहस्पतिवार सन्ध्या साढ़े छ पुन सम्प्रचार दोपुर साढ़े बारोटाय बांगलेशे पीट टी बांगल् शाई खबर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 আল্লাহর কাছে অপছন্দ কাজ নষ্ট করতে পারে আমাদের রিমান দেখুন কিছু আমল নিষিদ্ধুল্লাহ আপনাদের অশেষ ধন্যবাদ অপেক্ষা করার জন্য আমরা কথা বলছিলাম জান্নাতের অনুদান এবং নিয়ামত নিয়ে জান্নাতের অনেক অনুদান রয়েছে যে কথা আমরা বলছিলাম যে জান্নাতে আল্লাহ রবুলা আলমিন ফল মূলের ব্যবস্থা করেছেন এবং তিনি আমাদেরকে খেতে আদেশ করছেন যে তোমরা খুবই আরামের সঙ্গে খুবই তোমরা ভক্তির সঙ্গে এগুলো তোমরা কি করো সহজে তোমরা কীগুলো খাও এটা তোমাদের প্রতিদান দুনিয়াতে তোমরা যে কর্ম করেছ এছাড়া আরও নিয়ামত রয়েছে আল্লাহ রবুল্লাহ আলমিন কোরআনের মধ্যে সে কথাই বলে দিয়েছেন মিম্মা তোমাদের জন্য রয়েছে পাখির গোস্ত পাখির মাংস রয়েছে যা তোমরা ইচ্ছে করো সেটা তোমার সেখান থেকে পাবে আমরা দেখি আল্লাহ রবুল্লাহ আলমিন আরো নিয়ামতের কথা বলেছেন শারাবান তাহুরা ব্যবস্থা করেছেন আল্লাহ সুবাহ সুরায় দাহার মধ্যে বলেছেন আল্লাহ রবুল্লা আলামিন তাদেরকে শারাবান তাহুরা পান করাবেন পবিত্র সারাব পান করাবেন এখানে তাহুরা শব্দ বলা হয়েছে সারাবানের সঙ্গে সঙ্গে সারাবান হচ্ছে বিশেষ্য আর তহুরা হচ্ছে বিশেষণ অর্থাৎ গুণ বলা হয়েছে শুধু সারাব বলা হয়নি তাহুরা বলতে এমন সারাব বা এমন পানীয় যেটা মানুষের মধ্যে তৃপ্তি আসবে কিন্তু তাতে কোনো নেশা হবে না আমাদের দুনিয়ার যে সারাব সেই সারাব পান করলে নেশা হবে কিন্তু আখের হাতে সারাবে কোনো নেশা নেই জাননাতে আরও অনেক অনুদান রয়েছে সেখানে কাঁদি কাঁদি কলা আছে কুলের ব্যবস্থা রয়েছে বা প্রবাহিত পানির ব্যবস্থা রয়েছে সবসময় যেটা প্রবাহমান পানি সেই পানির ব্যবস্থা রয়েছে আসহা মা আসহা মামদোদ্দিন ওমা ইম মাস্কুব এখানে অনেক কথা বলা হয়েছে সেখানে আঠি এবং কাঁটা ছাড়া কুলের ব্যবস্থা আছে আমরা দুনিয়ার কুল খেতে যাই তাহলে হাতে কাঁটা বিদ্ধ হবে আঠি আমাদের ফেলতে হয় কিন্তু জান্নাতের সেই কোলে ওরকম কাঁটা নেই আর কি রয়েছে সেখানে পানির ব্যবস্থা রয়েছে আর কানি কানি কলা আছে খান আল্লাহ রবীন্দ্র আর উন্নয় বলে দিয়েছেন তোমাদের নফস তোমাদের মন যা চাবে জান্নাতের মধ্যে খেতে তাই তোমরা খেতে পারো কোনো অসুবিধা আল্লাহ রব্লা আলমিন আমাদের সকলকে জান্নাত বাসি এই সমস্ত অনুদান যেন আমরা সেখানে পাই তাছাড়া আমরা আরও নিয়ামত সেখানে পাব সেখানে রয়েছে আল্লাহর দর্শন আল্লাহ রবীন্দ্রীদের সামনে এসে বলবেন তোমাদেরকে কি কি সম্মানিত করব না আল্লাহ তারা বলবেন যে আল্লাহ তুমি তো আমাদেরকে অনেক কিছু দিয়েছ জান্নাত দিয়েছ এত সুন্দর সুন্দর তুমি অবদান আমাদেরকে দিয়েছ আর কি চাই তখন আল্লাহ রবুল্লাহ আলমিন নিজের পর্দা হটিয়ে দেবে আর আল্লাহর দর্শনে তারা অভিভূত হয়ে প্রায় অজ্ঞান হয়ে যার মতো তখন তারা বলবে যে আমরা আর কিছু চাই না তো বলা হয়েছে হাদিসে জান্নাতবাসীরা যত অনুদান ভোগ করুক না কেন যত নিয়ামত সেখানে ভোগ করুক না কেন তারা যখন আল্লাহর দর্শন করবে তখন সব কিছু ভুলে যাবে আল্লাহ রবুল আলমিন এত বড় তাদের নিয়ামত মানে শেখ তখন দেবেন তারপরে বলা হয়েছে আহলুল জান্না জান্নাতের নিয়ামত অনেক আছে আমি এবার আসছি আহলুল জান্না জান্নাতি তখন কেমন হবে দুনিয়ার শরী থাকবে না কিছু যাবে। এর কিছু হাদিসে বর্ণনা এসেছে যে দুনিয়ার শক্তি তা চাইতে জান্নাতিবাসীদের শক্তি বেশি হবে একটা মানুষের মধ্যে একশোটা মানুষের শক্তি থাকতে পারে আল্লাহ রাবুল আলম তাদেরকে সেই শক্তি দেবেন আর বলা হয়েছে যে জান্নাতিরা যখন জান্নাতে প্রবেশ করবে তখন তাদের চেহারা হবে চোদ্দ তারিখে চাঁদের মতো উজ্জ্বল আউআ জুমরাতিন ইয়াদ হলুনা আল জান্না আল আহ আল কামারি লাইল বাজারি একথা বলা হয়েছে তখন দেখা যাবে তাদের চেহারাগুলো চাঁদের মতো উজ্জ্বল এটা শহীদ হাদিসের কথা তারপরে আরো তাদের সামনে একথা বলা হবে যে তোমরা কখনো অসুস্থ হবে না তোমাদের নাক দিয়ে পানি আসবে না তোমাদের পেশা পায়খানার প্রয়োজন হবে না আর তোমরা থাকবে চিরযুবক তারা কোনো দিন বৃদ্ধ হবে না এটা মুসলিম শরীফের বর্ণনা তাহলে বলা যাচ্ছে জান্নাতবাসীদের কেমন শরীর হবে এবং তারা কেমন হবে এটাও আমরা বুঝতে পারলাম কোরআনে এবং হাদিসের আলোকে তাহলে আমরা এবার আসি জাহান্নামের দিকে আল্লাহ রাবুল আলমী সকলকে জাহান্নাম থেকে আমাদের মুক্তিদান করুন জাহান নামের উল্লেখ অনেক এসছে কোরআনে সাইর এসছে সাকার জাহিম নার জাহান্নাম অনেক রকম ধরনের জাহান্নাম রয়েছে তো জাহান্নামীদের চেহারা কেমন হবে আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাম বলেছেন মা মান কাবে কাফির মাসিরাত সলাহ আিল ফারাসিল মুসরা কথা বলা হয়েছে মুসলিন শরীফ হাদিস যে কাফের বা জাহান্নামী যারা হবে তাদের এই দুই স্কন্ধ রয়েছে এই দুটির দূরত্ব হবে তিন দিনের দূরত্ব একটু দ্রুতশীল ঘোরার তিন দিন যত সময় লাগে সেই সময় পরিমাণ তাহলে বুঝতে পারছি তাদের শরীর কত বড়ো হবে আর জাহান্নামের সবচাইতে হালকা আজাবটা আমরা শুনি তাহলে আমরা অনুমান করতে পারব যে জাহান নামের আজাব কত কঠিন সবচাইতে হালকা আজাব হবে এটা যে জাহান্নামেকে জুতা পরানো হবে বা স্যান্ডেল পরানো হবে যার ওই স্যান্ডেল সম্পূর্ণ শোল টোল আর তার এই যে ফিতা রয়েছে সবই জাহান নামের আগুনে সেই স্যান্ডেল বা জুতা পরানোর ফলে তার উত্তাপে তার মগজ পর্যন্ত টকবগ করে ফুরতে থাকবে তারে চিন্তা করে দেখুন প্রিয় বন্ধুবর্গ যদি সবচাইতে ন্যূনতম শাস্তি জাহার্নামের ওই এই হয় তাহলে যেগুলো বড় শাস্তি পূর্ণ আগুনে যারা থাকবে তাদের কি অবস্থা হবে তাদের অবস্থা যে হবে এটা আমরা কোরআন থেকে আমরা নি। আল্লাহ রবুল্লা আলমিন সোরাইয়ে নেশা ছাপানাম্বার আয়তে বলছেন জাহান নামীদের চামড়া পুড়তে পুড়তে পুড়তে পুড়তে আসবে আর তার পেছনে পেছনে সেই চামড়া শুদ্ধ হতে হতে আসবে এইভাবে যখন চামড়া পড়ে যাবে আবার আল্লাহ রবুল্ আলমিন পরিবর্তন করে নতুন চামড়া সৃষ্টি করবেন যাতে করে সে দাহনের স্বাদ গ্রহণ করে সে জ্বালা যন্ত্রণা সহ্য করে এই জন্য তারা বুঝতে পাচ্ছি যে কেমন আজাব হবে জাহান নামে আর বলা হয়েছে যে তারা আজাবের তারায় যন্ত্রণার কি করবে মৃত্যু কামনা করবে অনাজাও তারা বলবে মালিককে দেখে অর্থাৎ জাহান নামের ফ্রেস তাকে ডেকে বলবে জাহান্নামের প্রহরী যে তাকে ডেকে বলবে তোমার রাবকু বলে দাও আমাদেরকে শেষ করে দেখ আমাদের সবকিছু শেষ করে দেখ তখন ফ্রেস্তা বলবেন যে না তোমরা এইভাবেই থাকবে মৃত্যু কামনা করবে সেখানে বুঝতে পারছেন যে মানুষ কখন মৃত্যু করে পৃথিবীতে আমরা বাঁচতে চাই কোন মানুষকে যদি বলা হয় তোমাকে আমি মারবো তো সে কি বলবে হে এসো আহলানুয়া সাহালান তুমি আমাকে মেরে ফেলো মানুষ পৃথিবীতে কোনোদিন মরতে চায় না সবাই বেঁচে থাকতে চায় মরণ কেউ কামনা করে না কিন্তু জাহান নামে এত কষ্ট তাদের হবে যে তারা ভাববে মরণটাই আমাদের জন্য আরামদায়ক সেই জন্য জাহান নামের মানুষ সেদিন এই কথা বলবে আমাদেরকে তোমার রবকে বলো আমাদেরকে শেষ করে দেখ শুধু তাই নয় জাহান নামের এমন ভাবে কন্দন করবে শেষ সেইভাবে যদি তাদেশ মানে ওই অশ্রুতে নৌকা চালানো হয় তা নৌকা চলে যাবে এত বিশাল কান্না তারা করবে কান্নার তালনায় তাদের কী হবে প্রচুর নির্গত হবে আর তার উপরে নৌকা চলবে জাহান্নামীদের খাবারও কঠিন আমরা জাহ্নাতিতে খাবার দেখলাম কত সুন্দর জাহান্নামীদেরও খাবার রয়েছে চিৎকার করে করে চিৎকার করে করে শেষে আসবে পানি গরম পানি যখন সেই জাহান্নামি পানি পান করবে সঙ্গে সঙ্গে তা নাড়ে সব কেটে সরকার হয়ে শেষ হয়ে যাবে আর জাহান্নামীদের খাবার হয়েছে জাকুম মানে গাছ ইন্না সাধারণত জাকুম তামুল আসিম বলা হয়েছে যে যেটা যারা পাপি জাহান্নামি তাদের খাবার কথা বলা হয়েছে অন্য জায়গায় বলা হয়েছে হামি মানবা গাছা যে পুজ তাদের খাবার এই সমস্ত মানে নিকৃষ্ট জিনিস তাদের খাবার হিসেবে রাখা হয়েছে কঠিন তাদের এই শাস্তি একদিকে তাদের জ্বালা যন্ত্রণা অপরদিকে তাদের দুর্গন্ধময় খাবার তার কত তাদের শাস্তি ভোগ করতে হচ্ছে জাহান্নামে আল্লাহ রবুল্লা আলামিন। তাদেরকে জাহান্নামে দিয়েছেন তাদের শুধু কর্মের জন্য আল্লাহ জুলুম করেন না তাই আমি বলব এখন আমরা দুনিয়াতে আছি প্রিয় দর্শক মণ্ডলী আল্লাহ রবুল্লা আলামিন দুটি জিনিসটির কথা বলেছেন জান্নাত জাহান্নাম তার অবদান এবং জাহান্নামের কি বৈশিষ্ট্য এবং তার কি কষ্ট সব বলে দিয়েছেন এখন আমাদের পাওয়াত বেছে নিতে হবে আল্লাহ আমাদের সকলকে জান্নাতি পথের আমল করা তৌফিক দেন আজকে এখানেই বিদায় চাচ্ছি আসসালামালাইকুম বরহমতুল্লাহি जा स्त दुनिया सफलता दान कर सम्पद दिए परीक्षा करें अनुग्रह अंतरे आल्ला सृष्टिकारी हादिस समूह प्रति रोबार मंगलवार और शुक्रवार সকাল দশটায় বাংলাদেশে ডাক্তার জাকিরের আন্তরিক বার্তা বৃদ্ধাশ্রম আল ১৭ আয়াত চব্বিশে উল্লেখ আছে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 কোনো স্থানে ইসলামী বৃষ্টি বাংলা মানবতার সমাপ।